পরে কোনো এক সকালে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সওয়ারিতে আরোহণ করেন তখন সূর্যগ্রহণ আরম্ভ হয় তিনি সূর্যোদয় এবং দুপুরের মাঝামাঝি সময় ফিরে আসেন এবং কামরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করেন অতপর তিনি চলাতে দাঁড়ালেন এবং লোকেরা তার পেছনে দাঁড়ালো অতপর তিনি দীর্ঘ কিয়াম করেন অতপর তিনি দীর্ঘ রুকু করেন পরে মাথা তুলে দীর্ঘ কিয়াম করেন তবে এই ক্যাম পূর্বের ক্যামের চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর আবার তিনি দীর্ঘ রুকু করেন তবে এই রুকু পূর্বের রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি মাথা তুললেন এবং সাজদায় গেলেন অতপর তিনি দাঁড়ালেন এবং দীর্ঘ ক্যাম করলেন তবে তা প্রথম ক্যামের চেয়ে অল্পস্থায় ছিল অতপর দীর্ঘ রুকু করলেন এই রুকু প্রথম রাখাতে রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর আবার রুকু করলেন এবং তা প্রথম রাখাতে রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল পরে মাথা তুললেন এবং সাজদায় গেলেন অতপর সালাদ শেষ করলেন আল্লাহর যা ইচ্ছা তা তিনি বললেন এবং কবরাজব হতে পানা জন্য উপস্থিত লোকদের আদেশ করলেন